انلا <تصفيق> الرحيم مشفق, <مشفق> متعاطف <متعطف> <متعطف> لا ينتهي بالحصر ما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 রশে মেহরবানিতে আমাদেরকে আবার উদ্দিনের কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত করেছেন সাথে সাথে আপনাদেরকেও দিনের কিছু কথা শোনার জন্য আমাদের সাথে সম্পৃক্ত করেছেন সেই জন্য আসুন সকলেই মিলেই মহান রব্বুল আলমীনের দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি অনেক দিন থেকেই অনেকগুলো পর্ব এই বিষয়ে আমরা আলোচনা করেছি এক আয়াত তিলাবাত করছি আয়াতের এক টুকরো সৌরা আত একশো এগারো নম্বর আয়াত এর কিছু অংশ আমি তিলাবাত করছি এই আয়াতের যে বক্তব্য আমরা আগেও বলেছি বারবার বলছি আবারও একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বিশেষত যারা নতুন করে আজকের এই পর্ব থেকে আমাদের সাথে সামিল হয়েছেন তাদের সাথে নতুন করে আজকের আলোচনার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে আগের আয়াতের সার কথাটা আবারও একটু উল্লেখ করতে বাধ্য হচ্ছি প্রিয় বন্ধুগণ অরাবুল আলমিন এই আয়াতের মাধ্যমে তার উপর যারা ইমান এনেছে তার আপনজন যারা সেই সমস্ত মুমিন বান্দাদের উদ্দেশ্যে এক চমৎকার প্রস্তাব রেখেছেন রব্বুলা আলমিন তিনি বলেছেন হ্যাঁ আমার উপর যারা ইমান এনেছ কালিমায় বিশ্বাস করেছ কালিমা পড়েছ এবং বিশ্বাস করেছ আখেরাতে বিশ্বাস করেছ জন্নাত জাহান্নাম পুলসেরাত কেয়ামত হাসর সব কিছুতে যারা বিশ্বাস করেছ কবরের আজাবে বিশ্বাস করেছ তাদের উদ্দেশ্যে রব্বুল আলামিন রাখছেন এই প্রস্তাব যারা আখেরাতে বিশ্বাস করে না জন্নাত জাহান্নামে বিশ্বাস করে না এই প্রস্তাব তাদের জন্য নয় রব্বুল আলামিন বলছেন আমি জান্নাত বিক্রি করতে চাচ্ছি তোমরা কেউ আছো কি জান্নাত কেনার জন্য রব্বুল আলামিন সাথে সাথে বলে দিচ্ছেন যে কেউ আসলে হবে না তাকে মুমিনের লাইনে দাঁড়াতে হবে মুমিনের পরিচয় তাকে আগে ধারণ করতে হবে ক্যালিমায় বিশ্বাসী হতে হবে তিনি বলছেন ইন্নল্লা হাস্তা রিন নিশ্চয়ই রব্বুল আলমিন জান্নাত বিক্রি করবেন মমিনের যান এবং মাল ক্রয় করবেন রব্বুল্লা আলামিন। মিনাল মিনিন যারা ক্রেতা হবেন জান্নাতের অথবা নিজেদের মাল এবং জানের বিক্রেতা হবেন তারা কেবলই মমিন হতে হবে আমরা আগেও বলেছি এখনও আবার বলছি যে রব্বুল্লা আলামিন এই জান্নাত বিক্রির প্রস্তাব যেটা করেছেন দুনিয়ার সব সিস্টেম ঠিক রেখেই বেচা কেনার যে সিস্টেম আছে দুনিয়ার সব ঠিক রেখেই তিনি করেছেন সেটা দুনিয়ায় কোনো পণ্য ক্রয় করতে হলে বাজারে যেতে হয় মার্কেটে যেতে হয় দোকানে যেতে হয় এখানেও সিস্টেম সেটাই যে জান্নাত কেনার জন্য আমাকে দুনিয়ার বাজারে আসতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম যেটি হাদিসের মাধ্যমে আমাদেরকে শুনিয়েছেন দুনিয়া মাজরাখেরা আখেরাতের মাজরা শস্য খ্যাত হচ্ছে এই দুনিয়া এখানে বসেই আমাকে জান্নাত কিনতে হবে আবার যদি কেউ হতবাগ হয় দুর্ভাগ্য যদি কারো কপালে থাকে তিনি হয়তো এখানে বসে জাহান্নাম ক্রয় করে চলে যাবেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন প্রিয় বন্ধুগণ ওরবুল্লাহ আলমিন সেই সিস্টেম ঠিক রেখেই বলছেন দুনিয়ায় আমি জান্নাত বিক্রি করব কিন্তু সেটা কিন্তু ফ্রি নয় যেমন বেচা কিনা ফ্রি হয় না রবুল্লাহ আলামিন সেই কথাও বলছেন আমাকে বিনিময় দিতে হবে সেই বিনিময় হচ্ছে ও অমিন তোমার জান এবং তোমার মাল গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে এই জান্নতে যাওয়ার জন্য জান্নাত ক্রয় করার জন্য রব্বুল আলমিনের যে প্রস্তাব আমাদের সামনে আমরা সেটা কবুল করেছি গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি যে প্রস্তাব করেছেন আমরা সেটা গ্রহণ করলাম আমাদের জান এবং আমাদের মাল আপনাকে দিয়ে দিলাম আপনি আমাদেরকে সময় মতো জান্নাত বুঝিয়ে দিবেন সেই প্রত্যাশা আমাদের আল্লাহ কবুল করেন প্রিয় বন্ধুগণ এই জান্নাত কেনার জন্য রব্বুল আলামিন যে বিনিময় নির্ধারণ করেছেন আমার জান এবং মাল এটা কখনো কখনো আমি দেই ঠিকই মুখে বলি কিন্তু ওই যে চুক্তি আমি করেছি ওই চুক্তির মধ্যে কখনো কখনও সমস্যার সৃষ্টি হয় চুক্তি নবায়নের সুযোগ করে দিয়েছেন রব্বুল্লা আলমিন যে তুমি তোমার গফ্ফা ডাক দাও তিনি ছাড়া আর কেউ তো গুনা ক্ষমা করার ক্ষমতা রাখেন না একমাত্র তিনিই সেই ক্ষমতার অধিকারী সেই আশা আশান্বিত হয় আমরা যখনই গুনা কোনো কারণে করে ফেলি সাথে সাথেই রব্বুল আলমিনের দিকে মাগফিরাতের হাত বাড়াবো যাতে নিজেদেরকে পবিত্র অবস্থায় সর্বাক্ষণিকভাবে রাখতে পারি যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসলে যেন আমার ওই চুক্তি অব্যাহত থাকে চুক্তি লঙ্ঘন হয়েছে এমনটি না হয় আল্লাহ তালা শে তফিকা নয়ত করেন প্রিয় বন্ধুগণ রবুল আলমিনের সাথে ওই চুক্তি অক্ষুন্ন রাখার জন্যে আমার সামনে কিছু বাধা দাঁড়িয়ে যায় সেই পথ যাতে সুন্দর থাকে মসৃণ থাকে পরিষ্কার থাকে সেই জন্য ও কিছু আলোচনা আমরা রেখেছি সে পদগুলো বাধাগ্রস্ত করতে পারে আমার জন্য আমার চূড়ান্ত দুশ্মনী ব্লিস সে তার কিছু সহযোগী এই ক্ষেত্রে ব্যবহার করে সেই সহযোগী হচ্ছে আমার নফস এই নফস তার কারণেও আমি বিভ্রান্ত হই রব্বুল আলমিনের সাথে আমার জান্নাত কেনে কেনাবেচার চুক্তি লঙ্ঘন হয় কখনও কখনো আমি বাধাগ্রস্ত হই ভুলে যায় আমার রবের সাথে যে চুক্তি হয়েছে আমার ভুলে যায় আখেরাতের কথা ভুলে যায় জান্নাতের কথা ভুলে যায় জাহান নামের সেই ভয়াবহ পরিণতির কথা যার সম্পর্কে রব্বুলাই আলমিন বলেছেন প্রিয় বন্ধুগণ এই বাধাগুলোর মধ্যে অন্যতম বাধা হচ্ছে শয়তান সে সম্পর্কে আমরা বলব রব্বুলাই আলামিন যদি আমাদেরকে তৌফিক দেন শয়তান যে বিষয়গুলো ব্যবহার করে একটা হচ্ছে আমার পৃথিবী আমার সমস্ত আশপাশ যা আছে সব আমার সম্পদ আমার মাল এই সব কিছুই আমার জন্য অনেক সময় জান্নাতে যাওয়ার জন্যে বাধাগ্রস্ত হয় এর মধ্যে একটা হচ্ছে দুনিয়া যেটা বললাম আমার পৃথিবী গোটা পৃথিবী আমার সম্পদ আমার আশপাশ সব কিছু মিলেই আমার মঞ্জিল মক্সাদে আমার আসল ঠিকানায় পৌঁছতে বাধাগ্রস্ত করে যে পথ সম্পর্কে রসুল করিম সাল আলী আসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে বাধা সম্পর্কে যেটা তোমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে কিন্তু যারা প্রকৃত আখেরাতে বিশ্বাসী যারা আখেরাত চায় তাদের সম্পর্কে রব্বুল আলমিন যেটা বলেছেন ওমান যারা আখরাতকে ভুলে নাই আখরাতই যাদের চূড়ান্ত লক্ষ্য দুনিয়ায় তাকে শুধু সে আখরাত কামানোর একটা জায়গায় মনে করেছে বাজার মনে করেছে বাজারে গিয়ে যেমন কেউ স্থায়ীভাবে থাকে না তার প্রয়োজন মিটলেই সে ফিরে আসে ঘরে দুনিয়াকে যারা ওইভাবে গ্রহণ করেছে যে এটা আমার জান্নাত কেনার বাজার এই বাজারে আমি আমার প্রয়োজন মিটে গেলে আমি সাথে সাথে চলে আসব। এখানে বাজারে গিয়ে আমার ঘর বানাবো না আবাসিক জায়গা ঠিকানা কেউ বাজারে গিয়ে বা না আমি ওই জায়গায় ওইভাবে স্থায়ীভাবে থাকার কোনো ব্যবস্থা আমি করবো না আমার মন মানসিকতা সব কিছুই আখেরাত কেন্দ্রিক হবে এমন চিন্তা যাদের রবা আলমিন বলছেন এবং আখেরাতের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চেষ্টা তার সাধনা সব কিছুই সে চালিয়ে যায় তার রবকে পাওয়ার জন্য রবের সাথে যে চুক্তি সে করেছে জান্নাত কেনার সেই চুক্তি বাস্তবায়ন করার জন্যে সে চুক্তি অক্ষুন্ন রাখার জন্য যখন সে প্রচেষ্টা অব্যাহত রাখে আলামিন বলছেন আমি রব তখন আমার সহযোগিতার হাত বাড়িয়ে দিই তার দিকে মুমিন একটা শব্দ লাগিয়ে দিয়েছেন আলামিন যে সব কিছু সে করছে ইমান যেন ঠিক থাকে ইমান অবস্থাই করছে আমরা অনেকে অনেক ন্যাক আমল করি কিন্তু আকিদা সমস্যার কারণে সে নায়ক আমল গুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না যেগুলোকে রব্বুলা আলামিন বলেছেন হাবা আমি এগুলোকে এক আমল মনে করি আমি মনে করি আমি অনেক কিছুই করছি কিন্তু সেগুলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের দেখানো পথে না হওয়ার কারণে আল্লাহর কাছে সেগুলো গ্রহণযোগ্য হচ্ছে না সেগুলো আল্লাহর দেওয়া যে পদ্ধতি যে সিদ্ধান্ত যে তরিকা যে রাস্তা সে পথে চলিনি তখন আমার ওই আমল আল্লাহর কাছে কবুল হচ্ছে না আমি এমন আমল করছি যেগুলোর মধ্যে শিরিকের গন্ধ আছে আমি এমন আমল করছি যেগুলোর মধ্যে বিদাহাতের গন্ধ আছে সেই সমস্ত আমলগুলোকে রবুল্লাহ আলামিন কবুল করছেন না সেই জন্যই রব্বুল আলমিন বলছেন অনেকেই হয়তো আখেরাতে বিশ্বাস করে আখরাতেই তার মূল টার্গেট আখেরাতের জন্যই তার সমস্ত কাজ সমস্ত কিছু সমস্ত শ্রম কিন্তু যেহেতু সিস্টেমটা সে ইমান বলার সিস্টেমে করে নাই রসুলের উন্মত হওয়ার যে দাবি তার উপর সে মতে সে করে নাই সেজন্যবুল আলামিন সেগুলো কবুল করবেন না এই জন্য আলামিন আলমিন বলছেন ওহু আমিন সে মুমিন থেকেই এই কাজগুলো মুমিন ইমানের যে গন্ডি এই গন্ডিতে থেকেই সে কাজগুলো করছে আখেরাতে বিশ্বাস করে সে কাজগুলো করছে অরব্বুল আলমিন বলেন মান্দার অবস্থা যদি এই হয় সে যদি সব শর্ত সব সিদ্ধান্ত এবং আমার সব পদ্ধতি সব ঠিক রাখে যদি এই আমলগুলো করে আল্লাহ বলেন তার এই প্রচেষ্টা বিফলে যাবে না আমি তার প্রতিদান দিব এবং তার আমলকে আমি কবুল করে তার যে আসল মাকসাদ জান্নাতে যাওয়া আমাকে সন্তুষ্ট করার মাধ্যমে সে মাকসাদ আমি পুরো করে দিব। জান্নাতের দখল আমি তাকে বুঝিয়ে দেব প্রিয় বন্ধুগণ আসুন আমরা এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা শুনবো ইনশা আল্লাহ তবে তার আগে ছোট একটা যাব আশা করি সে পর্যন্ত অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 My name is Fadiq Zakhnaik. I am Zikralaik. My name is Rusta Naik. You are the best of people. You rise from mankind and tell me like and forbidding what and believing in Allah. There is no state, no need with God, whichpi will spans in oneai my sin, my sacrifice, my life and my death are all for Allah, sustainer of the world See案 in the former quietiken peace ofははan about Credit বন্ধুগণ বিরতির পর আবার আপনাদের সামনে হাজির হয়েছি যে বিষয়টি বলছিলাম যে দুনিয়া আমার জন্য জান্নাতে যাওয়ার বাধা হয়ে দাঁড়াতে পারে জান্নাতে যাওয়ার যে মসৃণ পথ সে পথকে দুনিয়া অবরুদ্ধ করতে পারে শয়তান সেটা করাতে পারে আমি যেন বিভ্রান্ত না হই দুনিয়া আমি কেন এসেছি আমার সে উদ্দেশ্য ঠিক রাখতে হবে আমার সে লক্ষ্য ঠিক রাখতে হবে এটাই আমার চূড়ান্ত লক্ষ্য নয় একজন মোমিনের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে আখেরাত একজন মমিনের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে সে জান্নাতে তার আসল ঠিকানায় চলে যাবে সময় মতো দুনিয়ায় এসছে সে শুধু জান্নাতকে নার জন্য। প্রিয় বন্ধুগণ এই দুনিয়াতে আমি থাকবো দুনিয়াকে ছাড়ার জন্য আমরা বলছি না দুনিয়াকে নিয়েই আমরা থাকবো ইসলাম কখনো মানুষকে বলে না দুনিয়া থেকে দূরে সরে গিয়ে সংসার ছেড়ে দিয়ে বৈরাগ্যতা অবলম্বন করে জঙ্গলে ঝোপে চলে যেতে পাহাড়ে চলে যেতে এমনটি বলছে না আমরাও বলছি না আল্লাহ তালা বলেননি এমন রসুলও বলেননি রসুল বলেছেন ইসলাম এই বৈরাগ্যতা ইসলামে নেই ঘর সংসার সব কিছু করেই সে আল্লাহকে পাবে আখেরাতকে পাবে জান্নাত কামাবে জান্নাত কেনাবেচার যে চুক্তি আল্লাহর সাথে করেছে সেটা ঠিক থাকবে ইয়াহুদিন আসারাদের যে সমস্ত কাজ ছিল কেউ কেউ এমনটি করত তারা তাদের ঘর সংসার ছেড়ে দিয়ে তারা আল্লাহকে পাওয়ার জন্য পাহাড়ে জঙ্গলে চলে যেত অরব্বুলি আলমিন বলছেন সে কথা এটা কোনো দিনের তরিকা এটা আমার বলছেন বৈরাগ্যতা কে তারা নিজেদের দিন হিসাবে কবুল করেছে কিন্তু তারা নিজেরা নিজের এই তৈরি করেছে এটা আমি দেইনি এটা আমার পক্ষ থেকে কোনো সরিয়া নয় আমার কোনো সিদ্ধান্ত নয় আমার কোন বিধান নয় কাজী রব্বুলা আলামিন বলছেন এটা তিনি কবুল করবেন না প্রিয় বন্ধুগণ নিজের থেকে শরীয়তকে নির্ধারণ করে নেওয়া কোনো সিস্টেম নির্ধারণ করে নেওয়া এটা কখনই রব্বুল্লাহ আলামিন কবুল করেন না এই জায়গাটাতেই আমরা বলছি দুনিয়া রব্বুল্লাহ আলামিন এটা আমার প্রয়োজন মিটানোর জন্য দিয়েছেন কিন্তু সবসময় আমি খেয়াল রাখবো এটা যেন আমার অন্তরের মধ্যে ঢুকে না যায় ভালোবাসার বিষয়ে পরিণত না হয় আমি তো কেবল ভালোবাসবো আমার আল্লাহকে আখেরাত পাওয়ার জন্য যা যা করণীয় আমার আমি তাই করব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সব করেছেন বিবিদের সাথে এবং প্রতিবেশীর সাথে আপনজনদের সাথে সাহাবায়িক রামের সাথে সকলের সাথে তিনি মিশেছেন তিনি বাজারে গিয়েছেন তিনি ব্যবসা করেছেন নিজের কাজও করেছেন অন্যের কাজও করে দিয়েছেন সমাজ থেকে আলাদা হয় নাই সংসার থেকে আলাদা হয় নাই কিন্তু আবার সময় মতো নিজের রবের দরবারে হাজিরাও দিয়েছেন এটাই হচ্ছে মূল কথা দুনিয়ার ভালোবাসার দিলের মধ্যে অন্তরের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না এটাকে আমার প্রয়োজন হিসেবেই দেখতে হবে যেমন শুনতে শ্রুতিকটু হলেও আমাদের বলতে হয় কেউ যখন টয়লেটে যায় এটা তার প্রয়োজন এই প্রয়োজন অনস্বীকার্য এটা অনেক বড় প্রয়োজন মানুষ এই প্রয়োজনের জন্যে যা ইচ্ছা তাই করতে পারে লজ্জা ভুলে যায় সব কিছু ভুলে যায় এই প্রয়োজন মেটানোর জন্যে টয়লেটের বিষয়টা কিন্তু প্রিয় বন্ধুগণ ওই জায়গায় গিয়ে কেউ লম্বা টাইম বসে থাকে না প্রয়োজন শেষ হলে কোনো বুদ্ধিবান মানুষ যার বিবেক আছে সুস্থ বিবেকবান মানুষ কখনো সেখানে তার প্রয়োজন মিটার পর সেখানে বসে থাকে না বা ওই জায়গাকে কেউ ভালোও বাসে না পছন্দও করে না কোনো কোনোরকমভাবে নাক ধরে মুখ চেপে ধরে কোনো কোনোরকমভাবে তার প্রয়োজন সেরে সে ওখান থেকে যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে আসে তার টার্গেট থাকে বাথরুম থেকে বের হওয়া টয়লেট থেকে কখন সে বের হবে সে ঢুকেছে বটে ওটা ছাড়া তার উপায় নাই তার ওখানে ঢুকতেই হবে কিন্তু ওখানে তার প্রয়োজন মিটানোর জন্য যতটুকু সময় দরকার ততটুকু সময় সে ওখানে কাটায় বা যতটুকু সময় সে সেখানে থাকে তাকে খুব ভালোবেসে সেখানে থাকে না যতটুকু সময় সেখানে থাকে সে বিরক্তির সাথেই থাকে সে নাক মুখ চেপে ধরেই থাকে মানে হচ্ছে সে এই জায়গাটাকে পছন্দ করছে না তার প্রয়োজন মিটলেই সে বের হয়ে যাবে ঠিক এটাই হচ্ছে দুনিয়ার অবস্থা দুনিয়ায় থাকবো দুনিয়াকে নিয়েই আমাকে চলতে হবে এটা আমার প্রয়োজন আমার প্রয়োজন মেটানোর জন্যে মানুষ সামাজিক জীব সামাজিক ভাবে সে থাকার জন্যে দুনিয়াকে লাগবে সমাজের মানুষ লাগবে সংসার লাগবে সব লাগবে এটা ইসলাম বিরুদ্ধ কথা নয় শরিয়া বিরুদ্ধ কথা নয় শরীয় আমাকে যে কথাটা স্মরণ করিয়ে দিচ্ছে যে এই পৃথিবীর সামান্য মাতাউন কলিল যার সম্পর্কে বলা হয়েছে দুনিয়া মাতাউন কলিল সামান্য সময় সামান্য ভোগ বস্তু এটা এটার জন্য আমি আমার আসল ঠিকানা আসল জায়গা ভুলে না যাই কখনোই আমরা প্রাধান্য দিব না যেটা সম্পর্কে রব আলিন বলেছেন বদকারদের সম্পর্কে বলেছেন যারা দুনিয়াদার তাদের সম্পর্কে বলেছেন যারা আখেরাত ভুলে গেছে তাদের সম্পর্কে বলেছেন এই আয়াত গুলোতে তোমরা তো দুনিয়াকে প্রধান দিচ্ছ দুনিয়ার জীবনকে প্রধান্য দিচ্ছ মনে হয় যেন এখানে সারা জীবন থাকবা অথচ ব্যাপারটা এমন না হচ্ছে তোমাদের উত্তম সেটাই তো সেটাই জায়গা ঠিকানা তোমার জন্য মুমিনের জন্যে সকলের জন্যেই সেটা স্থায়ী ঠিকানা প্রিয় বন্ধুগণ কোরআন এবং হাদিস আমাকে বারবার এই কথাটা স্মরণ করিয়ে দিচ্ছে যে দুনিয়াকে তুমি শুধু তোমার প্রয়োজনের জন্যই কাজে লাগাবা দুনিয়াকে ভালোবাসবা না দুনিয়ার পেছনে ছুটে আখেরাত না করো নামাজের হুকুম আসছে আখেরাত দুনিয়াকে পেয়ে তুমি তোমার রব যিনি দান করেছেন এই দুনিয়া যিনি তোমাকে নেয়ামত দান করেছেন সেই মনে এই প্রকৃত দাতাকে তুমি ভুলে যাওনি এটা হচ্ছে একজন মমিনের কথা এটা হচ্ছে একজন আল্লাহওয়ালার কথা এটা হচ্ছে যেই ব্যক্তি জান্নাতে যেতে চায় তার কথা তার মনোভাব এমনই হওয়া দরকার প্রত্যেকের ইচ্ছা প্রত্যেকের মনোভাব প্রত্যেকের মনের ইচ্ছা এটাই হওয়া উচিত যে আমাকে আমার রব যে চুক্তির প্রস্তাব দিয়েছিলেন আমি তো চুক্তি করেছি আমার রবের সাথে যে আল্লাহ আমি জান্নাত পেতে চাই দুনিয়া আমার দরকার নাই আমার জান আমার দরকার নাই আমার মাল আমার দরকার নাই এ কথা যদি বলি আবার কাজের বেলায় দেখা গেল আল্লাহ যখন ডাকছেন তখন আমি যাচ্ছি না প্রিয় বন্ধুগণ নিশ্চিত করে বলা যায় আল্লাহর সাথে আমার জান্নাত কেনা বেচার চুক্তি লঙ্ঘন হয়ে গেল যখন আলামিন আমাকে তার হুকুম মতো মাল খরচ করতে বলছেন যখন বলছেন তোমার প্রতিবেশী না খেয়ে আছে আর তুমি ঘুমাচ্ছ তোমার পেট ভরে আছে বলছেন তোমার জন্যে জান্নাত হারাম হয়ে যাবে রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমি তখন ওই মাল আমার প্রতিবেশীর জন্য খরচ করিনি ওই অসহায় দরিদ্র মানুষের জন্য খরচ করিনি অন্য বাসস্থানহীন মানুষগুলোর জন্য আমার দিল কাঁদেনি আমি হাত বাড়াইনি। তাহলে বুঝতে হবে আমার মাল আমি আমার রবের হুকুম মতো খরচ করতে পারছি না আমার মাল রব আল আমাকে দিয়েছেন সেই মাল দিয়ে আমি গুনার সামান আমার ঘরে নিয়ে আসছি সেই মাল দিয়ে আমি আমার সন্তানকে গুণা করার জন্য সমস্ত রকমের সহযোগিতা করছি সেই মাল দিয়ে আমি গুনার যত রকমের অপরাধমূলক কর্মকাণ্ড আছে জগতে চলছে সেগুলোর জন্য আমি সহায়তা করছি স্পন্সর করছি এগুলো আমরা দেখতে পাই আল্লাহ তালা হেদায় হেফাজত করুন দান করেছি আবার এই মাল আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে তুমি যেহেতু তোমার মাল তুমি নিজের ইচ্ছা মতো খরচ করেছো আমার দেওয়া মাল তুমি তোমার ইচ্ছে মতো খরচ করেছো আমার সিদ্ধান্ত মতো খরচ করি তাহলে তোমার সাথে জান্নাত কেনাবেচার যে চুক্তি আমার হয়েছিল সেই চুক্তি আর থাকলো না সেই চুক্তি লঙ্ঘন করেছো তুমি আজকে তোমরা আলাদা হয়ে যাও আমার খাস বান্দাদের সাথে তোমরা একসাথে থাকতে পারবা না কারণ দুনিয়ায় বসে তুমি তোমার মাল তোমার মন মতো খরচ করেছ দুনিয়ায় বসে তুমি তোমার মাল তোমার ইচ্ছে মতো খরচ করেছ তোমার রবের রাস্তায় তোমার রবের দেখানো পথে সরিয়া যে কথা বলেছিল বৈধ পথ সেই পথে তুমি খরচ করনি সরিয়া যাকে অবৈধ বলেছিল সে পথে তুমি খরচ করনি সরিয়া যাকে বৈধ বলেছিল সে পথে তুমি কামাওনি সরিয়া যাকে অবৈধ বলেছিল সে পথেই তুমি গিয়েছ তুমি কামিয়েছ তোমার ইচ্ছে মতো তোমাকে সম্পদ দিয়েছিলাম হজ করার জন্য জাকাত দেওয়ার জন্যে তুমি কিছুই করো তুমি সব কিছু করেছ তোমার ইচ্ছে মতো তোমার নফ যা বলেছে তোমার চির দুশ্মন শয়তান যা বলেছে যার ব্যাপারে আমি তোমাকে সতর্ক করেছি নাহু আদুমিন সে তোমাদের স্পষ্ট দুঃশন তোমাকে পথভ্রষ্ট করবে বারবার আমি আমার নবীর মাধ্যমে আমার কালামের মাধ্যমে আমি তোমাকে সতর্ক করেছিলাম কিন্তু তুমি সতর্ক হওনি তুমি তোমার ইচ্ছে মতোই চলেছ আখেরাতে বিশ্বাস করনি আমার কথায় বিশ্বাস করি যেহেতু তোমার এই অবস্থা তাহলে তুমি তো আমার কেউ নও যাও তুমি জাহান নামে চলে যাও আল্লাহ তখন এভাবেই বান্দাদেরকে জাহান নামে ফেলে দিবেন বলবেন অনুমতি ছাড়া যার যার রাস্তা শেষে দেখবে সেদিন যে অবস্থা হবে ভাই ভাইকে ভুলে যাবে বোন কে ভুলে যাবে স্বামী স্ত্রীকে ভুলে যাবে স্ত্রী স্বামীকে ভুলে যাবে বাবা সন্তানকে ভুলে যাবে সন্তান বাবাকে ভুলে যাবে সবাই সবাইকে ইয়ানার্সি আর্সি বলতে থাকবে সেই কঠিন মুহূর্তে কারো কোনো সহযোগিতা তো পাবোই না আমার রব যিনি রহমান আমার রব যিনি রহিম দুনিয়ায় যিনি আমার সব অবস্থায় আমার দেখভাল করেছেন কিন্তু আজকে আলামিন আজকে আর কোনো ছাড় নাই খুজু হুফাগুল্লু সুম্মল জাহিম আসল্লু তাদের ওই কপালের সামনের যে চুলগুলো আছে সেগুলোর মধ্যে পাকড়াও করো তাদেরকে আজাবের ফ্রিস বলবেন পাকড়াও করে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করো প্রিয় বন্ধুগণ সেই রাস্তা আমরা চাই না সে পথ আমরা চাই না সেই ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হতে আমরা চাই না আমরা সবাই চাই জানাতে যাব ইনশাআল্লাহ যে চুক্তি আমরা করেছি বলছি আমাদের যদি কোনো অন্যায় হয়ে থাকে কোনো ভুল হয়ে থাকে আপনার কাছে আমরা তবা করছি আপনি আমাদেরকে ক্ষমা করুন জীবনের সমস্ত অপরাধ গুলো মাফ করে দিন আমরা আবারও আপনার সাথে ওই চুক্তি নবায়নের মাধ্যমে জান্নাত পেতে চাই আপনি কবুল করেন আমিন প্রিয় বন্ধুগণ আমাদের সকলেরই চাওয়া এমনই হওয়া উচিত সকলের বক্তব্য এমনই হওয়া উচিত সকলের হৃদয়ের ডাক এটাই হওয়া উচিত সবাই ইনশা আল্লাহ তা ওইভাবেই রবের কাছে অপরাধ স্বীকার করে ক্ষমা চাবো জান্নাত কেনা বেচার চুক্তি নতুন করে আবার নবায়ন করব এবং সময় মতো ইনশা জান্নাতের দখল বুঝে পাবো সে পর্যন্ত রব আলমিন আমাদেরকে কবুল করেন আজকের মতো এ পর্যন্তই শেষ করছি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন ইনশা আল্লাহ তহা পরবর্তী পর্বে এমনই একটা বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি آه, آه, آه, آه رب الرحيم مشفق متعاطف لا ينتهي لا ينتهي بالحصر ما اعصى حياتي واقاموا الصلاه واتوا الزكاه لهم اجرهم لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا عليكم وعليكم السلام السلام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 जकत दान अर्थ परफ आई अलर बैंक सतचलिंग टी एच पाउंड कार नम्बर शून्य तीन दुई तीन UK, आई बैन जि चार नयर वाय तीन शून्य GB49, शून्य आठ तीन उ तीन शून्य शून्य शून्य आठ तीन सुफ्टीआईसीआर वाई जिबी टा पाठे इमेल कर समाधान समय भवहार भी क्या दुनिया दाय दायित्व आगे पालन कर পালন যা পছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ প্রতি রাত এগারোটায় পুনঃ সম্প্রচার বিকেল চারটে বাংলাদেশে পিস টিভি বাংলায়